সুত্রিয়ান্লাহ শুনুন খন্ড আমাদের হার হর ঘরের পুরুষ মহিলাকে কোরআন শরীফ চলাবাস করার কোরআন শরীফ চর্চা করার তহবান করব হার হর ঘরে কোরআন এ শিক্ষা মোতাবেক জিন্দিগি জীবন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠন করার আল্লাহ তহযিদান করব সাদ্দা করুন হুজুর সাল্লাহ্লাম ইশাদ করেন এক পর্যায়ে কোরআন শরীফ আল্লাহাদ দরবারে সে বান্দার পক্ষ হয়ে আর ঝগড়া করবেন আল্লাহ তার ত্রুটি আছে অপরাধ আছে গুণা আছে কিন্তু তোর কালামকে কত বড় মহব্বত করেছে তোর কালামের সঙ্গে তো মহব্বত রেখেছে তুই তাকে জাহান নামে দিবি এটা আমি কিছুতেই সহি নিতে পারিনি جن شریف اللہ دربارے بڑا محبت جبلہ شروع کردگار قورنہ کے مل کر رہے যেই ব্যক্তি কোরআন শরীফকে সামনে রেখা তার জীবন গঠন করবে কোরআন শরীফ যেদিকে দেখার জন্য বলে কোরআন শরীফ যেদিকে চলার জন্য বলে কোরআন শরীফ যাহা শোনার জন্য বলে কোরআন শরীফ জীবনের জুবানকে ব্যবহার করার জন্য বলে কোরআন শরীফ যেই আইনে চিন্তা করার জন্য বলে কোরআন শরীফকে সামনে রেখা সে হারহার কাজ করার চেষ্টা করবে দেখাল কোরআন শরীফ তাকে জন্মতের দিকে নিয়ে যাবে আল্লাহ হারহার কাজ করার মোতাবেক আমাদেরকে করার তিদান্ত এবার এ রাহী কোরআন সামনে রেখে আমাদেরকে চলার তিদান্ত আল্লাহ পাক বলেছে নুর অঙ্গিত অঙ্গ করন আলোকে যদি পেছনে রাখে তাহলে সামনের দিকে সেটি দেখতে পাবে কোরআন শরীফকে পেছনের দিকে রেখা সে যদি নিজের মন চাহিদ যিনি যদি করে তাহলে সেটি সঠিক পথে পরিচালিত হতে সক্ষম হবে আর যিনি সামনে রাখে অবশ্যই সে সঠিক পথের বিশাল সন্ধান পাবে রসুল করিম সাল্লু আলাইহ সাল্লামীর সৎ করেন কোরআন শরীফকে সামনে রেখা স্মৃতি করতেছে চলতে শিখেছে চলতে আরম্ভ করেছে ইলাল কোরআন শরীফ তাকে সহি রাস্তা দেখায় জান্নাতের রাস্তা দেখায়া তাকে জান্নাতে পৌঁছিয়ে দি আল্লাহ তুমি এই নড়া তফসির মা ফেলে সমস্ত পুরুষ মহিলাদেরকে তুমি জঙ্গনাথের পথে নিয়ে যাও জন্মতওয়ালা কাজ করার প্রহযোগদান করো যখন আমি কাজ থেকে বিরত থাকার জন্য তোদেরকে তহযোগ দান মোমন জাহা লাহু ফলফা শহরিহীন মোমন যাহা লাহু ফলফা শহরিহীন করিম সরল বিশাক কোরআন শরীফকে যারা পেছনে রাখবে কোরআন মোতাবেক যারা আমল করব না মন করবে মনে যা চায় তাই করবে হাইওয়ানি জিন্দিগি করবে পশুওয়ালা জিন্দিগি করবে পশু যেরকম বেলেগাম স্বাধীনতা ভোগ করতেছে ন্যাচারাল স্বাধীনতা ভোগ করতেছে মনসাহী জিন্দগি মানুষ হাইওয়ান আর মন যা চায় তা করবে নকশার খায়স যা চায় তা করবে তা কথা এই মনচাহী জিন্দিগি তাকে জাহান নামে নিক্ষেপ করবে তাকে নিক্ষেপ করবে এখানে জাহান নামে যাইতে চায় না তারা জাহান নাম সাইতে পারবে না মওলা তুমি এই জলসর বরফতে তাদেরকে নার জাহান্ন থেকে মুক্তি দান করো নাও মাওলা তুমি তাদের জন্য জন্মাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে তার একটা বিষয় হলম অতীতের কিছু ঘটনা বলি আমাদেরকে কি করেছে বর্ণনার কিছু আমরা তো সাধারণত কিছু মিথ্যা ঘটনা বলি ইচ্ছা কাহিনী শুনতে থাকি ইন্টারেস্ট হাসিল করি কিন্তু আর পিছনের কোনো বাস্তবতা কি নাই কিন্তু কোরআন শরীফ যে আসা চিকিৎসা বা ঘটনা বলেছেন সেটা সম্পূর্ণ বাস্তব এবং সেই ঘটনাগুলি আমরা সহি তরিকায় পিছন থেকে পাব এর কোনো সূত্র এর কোনো রাস্তায় আমাদের কাছে কি নাই এবং ছিল না তো আল্লাপ তার সহি কালাম উল্লাহ শরীফে কিছু ঘটনাগুলি ব্যান করেছেন আমাদের নিজেদেরও কিছু অতীতের কাহিনী নিতান্ত জরুরি আল্লাপাক কি করেছেন বয়ান করেছেন তোর মধ্যে ঘটনা বয়ান করতেছে ওয়াইজ আল্লাপাক পরিগারে আলম বলেন অতীতের ওই কাহিনী ইজ করে তোমরা স্মরণ ওই ঘটনার তোমরা স্মরণ একটু ঘটনার প্রতি ধ্যান করো বুকা আল্লাপাক পর দিগারে আলম সৃষ্ঠদের সঙ্গে একটা বিশেষ বিষয় আলোচনা করি একটা বিশেষ বিষয় আলোচনা করি গতকালের বয়ানে এসেছে আল্লাহ আমাদের জন্য জমিন পয়দা করেছেন আসমান কি করেছেন পয়দা করেছেন জমিন আসমান পয়দা করেই সাথে সাথে আমাদেরকে এখানে থাকতে কি দেন নাই বরং মানব বসবাস করার উপযোগী হওয়া পর্যন্ত অপেক্ষা করে আল্লাপাক মানবকে সৃষ্টি করে মানবের বাস উপযোগী হওয়ার পরেই তাদেরকে এখানে বসবাস করার জন্য কি করেছেন ইন্তজাম এবং ব্যবস্থা করেছেন আল্লাপাক জমিন ও আসমান কয়দা করেছেন এবং ফেরেস্তাগুলো বিরাট জমাত আল্লাহ করেছেন তৈর করেছে। ফেরেস্তা তাদেরকে বলে দুঃস্মরি হোক যারা আল্লাহের খাস আলো আর নড়ে উঠতে ইয়ে তাস বেআস্কার মোখতালে আল্লাহ তাদেরকে এই ক্ষমতা দান করেছেন বিভিন্ন সময় বিভিন্ন আকার আকৃতি সৌরভ সকল তারা পরিবর্তন করতে সক্ষম মানুষ যখন আমি তাজকির বার্তা আনিস একদিকে তাদের গুণা করবার কোন রকম মানসিকতাই কি নেয় এবং তারা সম্পূর্ণ লিঙ্গ মুক্ত পুরুষ মহিলা হওয়ার থেকে তারা মুক্ত এবং পবিত্র লাল রাসুল আল্লাহ হমা আমার আল্লাহ পাতুর হুকুমের বিপরীত তারা কোন কাজ করেন এবং তারা আমাদের নজর থেকে সম্পূর্ণ ঊর্ধ্ব আমরা তাদেরকে দেখতে পাই না তারা আমাদের আশেপাশেই আছে তারা যে সূক্ষ্ম রুর আর আলোর দ্বারা তৈরি সেটা আমাদের চোখ দর্শন করতে পারে না বলেই আমরা দেখতে কি পাই তাদেরকে এইভাবে সৃষ্টি করে আল্লাহা তাম পৃথিবীর বিভিন্ন দায়িত্বে তাদেরকে নিয়োজিত করেছে। যেরকম ভাবে সরকারের একটা বিশেষ সংস্থা রয়েছে সেনাবাহিনী রয়েছে বাংলাদেশেরও একটা গোয়েন্দা সংস্থা আছে মানুষ কথা বলতেও সাবধান যে দেশের বিপরীতে কোনো কথা বললে গোয়েন্দা সংস্থা যদি রিপোর্ট করে দেয় তাহলে রাষ্ট্রদ্রোহী হিসাবে শাস্তি হয়ে যাইতে পারে আবার যারা একটু চৌধুরী আর বড় মেয়া তাদের আন্তর্জাতিক সংস্থা এইভাবে তৈরি করে রেখেছেন তাম পৃথিবীর উপরে প্রভুত্ব কায়েম করার জন্য বর্তমান সবচেয়ে বড় জালিম দেশ সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ সন্ত্রাসীদের মুরুব্বী দেশ আমেরিকার একটি গোয়েন্দা সংস্থা রয়েছে তার নাম সিআইএ রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা রয়েছে কেজিবি ভারতর একটা গোয়েন্দা সংস্থা আছে রং সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ ইহুদিদের দেশ ইজরায়েল তাদের একটা গোয়েন্দা সংস্থা রয়েছে মৌশার এবং পৃথিবীতে এখন সব দেশই মোটামুটি সাবধান যে এই সমস্ত করে দেশগুলি এ সমস্ত সন্ত্রাসী দেশগুলি বিশ্ব মানবতাকে বিপন্ন করার জন্য বিশ্ব মানবতাকে ধ্বংস করার জন্য নানামুখী তারা চক্রান্ত করে থাকে এই জন্য কথাবার্তা বলতে যাতে তাদেরকে ঘায়ল করে তাদের উপরে ঘা দিয়ে কোন কথা না বলি তাইলে তাদের হাত থেকে তাদের সন্ত্রাসী খুন খারাবার থেকে বাঁচা যায় কি পারে এই পর্যন্ত আমেরিকার ওই সিআইএ সংস্থা পৃথিবীর বড় বড় নেতৃবৃন্দ সন্ত্রাস বিরোধী নেতৃবৃন্দকে কি করেছে হত্যা করেছে খতম করেছে তন্মধ্যে অন্যতম শাহ ফায়সল আব্দুল আজিজ মরহুম সেই সৌদি আরবের পাশ শাহ ফাইসল এই শাহ ফায়সল সহ মুসলিম জাহানের মনে পনের দামি দামি মানুষকে এই সন্ত্রাসী সংস্থা কি করেছে খতম করেছে ধ্বংস করেছে কিন্তু তারা সন্ত্রাসী নয় কিন্তু তারা কি সন্ত্রাসী নয় সন্ত্রাসী হিসেবে কেউ তাদের বিচারক থেকে পাবেন যেহেতু তারা সব কিছু হুজুর আকরাম সাল্লু আলাইসাল্লামের একটি জ্বলন্ত ঘটনা রইছে এই ব্যাপারে কড়াইশিদের একটি বিশেষ সম্ভ্রান্ত গুত্র যার নাম ছিল বানি মফজোর বনি মফজোর সেই গোত্রের একটা মেয়ে হাত চুরির দর আসামি হইয়েছে এবং আপনারা একথা মনে করবেন না চুরির দর আসামি হুলি দূরে হাত কাটবে হাত কাটতে হলে সেই পরিমাণ মতো চুরি করতে হবে ছোট্টখাট্ট চোরের হাত কি কাটা হয় না তাকে পানিশমেন্ট করা হয় যে পরিমাণ শাস্তি পাওয়ার উপযোগী হ্যাঁ সে যদি সেই পরিমাণ যদি নাকি চুরি করে তখনই কার্কি করা তবে চুরি প্রমাণিত হইলে হাত কাটা হয় না সে চুরি করল সে যদি ক্ষুধার তলনায় চুরি করে থাকে সে অভাব অনায় চুরি করে থাকে সে যদি জীবনের বাসার জন্য চুরি করে থাকে সে যদি তার বিমুক্ষ আওলাকে বাঁচাবার জন্য চুরি করে থাকে এটা যদি প্রমাণিত হয় তাহলে তার হাত কাটা হয় না সে নিতান্ত চরিত্র আর স্বভাবের কারণে সে চুরি করেছে তখনই হাত এবং হাত কাটার অধিকার সবার নাই মারিবার অধিকার রয়েছে আব্বা যেহেতু আব্বা আম্মা সন্তানের যথেষ্ট খিদমত করেছে মায়া করেছে এই জন্য আম্মা আব্বা তাদের কিছু মারধুর করার একটু পানিশমেন্ট করারও কি আছে অধিকার আছে তারই একমাত্র মারিবার অধিকার কি আছে। ফলে যেই স্টেট বা যে সরকার দেশের সাধারণ মানুষের খাদ্য সংস্থান কর্মসংস্থান করেছে তারই একমাত্র যদি স্বভাবের কা চুরি করে হাত কাটার কি আছে অধিকার আছে যে সরকার জাতির কর্মসংস্থান করতে পারেনি এবং যাতে খাদ্যের দায়িত্ব গ্রহণ করতে পারেনি সে ধৈর্যই চোরের হাত কেটে দিবে এই অধিকার কার কি নাই তাইলে যে হাত কেটে দেবে কেটে দিবে ইসলামী হুকুমত আসলে যে যুজুগুলির ভয় দেখানো হয়েছে এতে এত সহজ ব্যাপার কি না খোলাফায় রাশিদিন তিরিশ বছর খেলাফত করেছেন তিরিশ বছর খেলাফতের আমলে পুরা সেই ফরাত নদীর থেকে আরম্ভ করে আরূপ সাগর পর্যন্ত সমস্ত জায়গায় একটা সুয় চুরিকর্ণ আলোক বাকি ছিল না একটা মহিলা একা যদি পুরা মুসলিম স্টেটে সফর করে থাকে দিনে বা রাত্রে তার সঙ্গে খারাপ থাকে লিপ্ত দূর কথা তার দিকে তাকাগার অধিকারও কাহারুখী ছিল না সে তিরিশ বছরের খেলাফত আমাদের ইতিহাস বলতেছে মাত্র বাইশ জন চোরের হাত কাটা হয়েছে মাত্র বাইশ জন চোরের হাত কাটা হয়েছে পুরা পুরা মুসলিম জাহান ইসলামী নিজাম কায়েম হওয়ার পর থেকে তিরিশ বছরের খেলাপত্র বাইশ জন আর শুধু এই নোয়া পড়ার গ্রামে নয় নয়াপাড়ার এই শহরে মাত্র বাইশ জন চোরের হাত কাটার উপযোগী আসে না শত শত আসে কি ভাই শত শত হাত কাটার উপযোগী চোর কি আছে তথ্য দিয়া সঙ্গে সার কর্মওয়ালা চরিত্রহীন মাদের ইজ্জত আবরু লুণ্ঠনকারী বদমাহস আসে না কিন্তু পুরা মুসলিম জাহানে এই মানবতা প্রতিষ্ঠা হতে গিয়ে এই শান্তির আদর্শ প্রতিষ্ঠা হতে গিয়ে মাত্র বাইশখানা চোরের কিনিয়েছে হাত কাটা গেছে খুব চিন্তা করেন যে কত মূল্যবান কত সম্মান এবং আইন যেভাবে সেভাবে হাত কাটা হুজুরের খেত মতে একটা মেয়ে ফাতমা কি করেছে চুরি করেছে দেখা গেল কোনো অভাব অনাটন নাই খাওয়ার অভাবও ছিল না নিচোক স্বভাবের কারণে সে কি করেছে চুরি করেছে এবং চুরিও এই পরিমাণ করেছে আইনে তার হাত কি করতে হয় কাটতে হয় তখন হুজুর আদেশ দিয়ে দিলেন এই চোরের কি করা হোক হাত কেটে ফেলা হোক কিন্তু সেই গোত্রটি খুব সম্মানী গোত্র সম্ভ্রান্ত গোত্র তাদের গোত্রের একটা মেয়ের হাত কাটা যাবে এটা তারা তাদের ফেস্টিসার সম্মানে আঘাত মনে করে তারা যত জরিমানা দরকার যত টাকা দরকার তারা আদায় করতে তৈরি হইয়া গেছে তবুও তাদের বংশের একটা মেয়ের যেতে হাত কাটা না কিন্তু রসুল করিম সাল্লাহমত আয়সা এই ব্যাপারে সুপারিশ করবে এই ব্যাপারে আল্লাপ করবে তাহার ওই সাহস কি হইতেছিল সবাই শেষ পর্যন্ত সাব্যস্ত করল হুজুরের পালক ছেলের একটা ঘরে একটা নাতি আছে সেই হুজুরের সবচেয়ে বেশি কি আদরের পত্র তাকে দিয়েই সুপারিশ করা যাইতে নতুবা আর কেউ এভাবে সুপারিশ করবে এই অধিকার তাহারও কি নেই তখন তার শুধুমাত্র সুপারিশ করার জন্য হাজির সেই ছেলেকে তার বাবা যায়ে। তার বাবা জায়দিনে জন্নতের শুভ সংবাদ প্রাপ্ত মমতা যুদ্ধ সেনাপতি তার মা হজরতে উমন আলবরাকা আনহা। বাল্য জীবনে হুজুরের যিনি খিদমত করেছিলেন এবং যিনি হুজুরের পবিত্র জবানে জন্নাথের শুভ সংবাদ কি পেয়েছিলেন তাইলে তার মাও জানাতি তার বাবাও কি জানাতি হাজরতে আম্মাজান আশা সব দিক রাজি আল্লাহ তালা বলেন হুজুর যখন ইন্তকাল করেছেন তখন কিন্তু ওই জায়দ এদিন হারেসা লোকটি জীবিত ছিল না যেহেতু মমতা যুদ্ধে সেনাপতিত্বের দায়িত্ব আদায় করতে গিয়ে মমতা যুদ্ধ হয়েছিল খ্রিস্টান জাহানের বিরুদ্ধে ওই জাহাদী গিয়ে তিনি শহীদ হয়ে গেছেন লুতুবা হজুরের ইন্তেকালের পরে লাউকালা জয়দুল হাইয়া জায়দের মতো দামি লোকটা যদি জীবিত থাকত মা আশাম বলেন যে আমার বাবা আবু বকরকে খলিফা হিসাবে কেউ নির্বাচিত করতেন না বরং নির্দিদায় ওই জাইদ কি হতো মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হতেন তাহলে কত বড় দামি লোক এবং হুজুরের ওই নাতির মা হলেন আনহা। যখনই হুজুরের খেদমতে আসতেন হুজুর বলতেন ওই যে আমাদের ছোট্ট ফ্যামিলি আমার আম্মা জাহান সহ ছিলেন সব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে একমাত্র বাকি হতের স্যালব আমাদের সেই সেই বংশের পরিচয় দেওয়ার মতো একমাত্র ওই মহিলা উম্মে আয়মান বেঁচে আছেন। তিনি আসলে হুজুর দাঁয়েকে শ্রদ্ধা করতে এবং সম্মান করতে অন্য আইমান হল ওই ছেলের মা আর জয় পুগ্নে হারসা হল সেই ছেলের বাবা এবং সেই ছেলে হুজুরের সবচেয়ে কি মায়া হুজুরের সবচেয়ে আদরে ছেলের নাম ওসা মা ছেলের নাম কি। একটু কথা আমি একটু লম্বা করে বলেছি আপনাদের মন মানসিকতাকে জেন্দা করা এখন মুসলিম জহানের যিনি মুরব্বী হয়ে গেছেন তাঁর কি নাম কাল বলা হয়েছে এই নামের অর্থ কি সিংহ পুরুষ এই নামের অর্থ সিংহ পুরুষ এই নামটি অর্থ আসার সাথে আমার এই মনের মধ্যে একটা ঘটনায় আসে গেছে হজুর সাল্লাহ আলহিসাল্লাম যখন খাইবারের যুদ্ধ গেলেন কাদের মোকাবেলায় ইহুদিদের মোকাবেলা যে ইহুদি তাহলে চীনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে বরং দুনিয়ার বিশেষজ্ঞদের মতো দিবালকের মত স্পষ্ট আর পরিষ্কার সেই আমেরিকান টুইন টাওয়ার আর ট্রেড সেন্টার এবং সেই টেন্টাগন আক্রমণ করেছে ইহুদির বাচ্চা মুসলমান নয় উদুর হিন্দু বুদুর গড়ে চলে শুধুমাত্র একটা ছুতার তালাশ করে মুসলমানদের যে কৃষিদের যুদ্ধের হুঙ্কার ছেড়ে ওই ধূস আর কমিলা এইটা নাটক সৃষ্টি করেছে নতুনবার এই পিছনে মুসলিম জাতির কোনো কোন সেই। হুদীদের মোকাবেলা খাইবরের যুদ্ধে হুজুর সাল্লাহ আল্লাহ সেখানে একটা বিশেষ দুর্গ ছিল কামস সেই দুর্গ কয়েকদিন যুদ্ধ চলেছে কিন্তু জয় পরাজয় কোনটাই হইতেছে না শেষ হুজুর সাল্লাহ আলাইহসাল্লাম সেই জাহাদী ঝণ্ডা সেনাপতির দায়িত্ব বাহার দিলেন হজরত আলী ইবনে আবি তো আলিম রাজি আল্লাহন হাতে এবং খাস দেওয়া করে তার হাতে ঝান্ডা দেব হজরতে আলী রাজি আমি যখন সেই দুর্গ বিজয়ের জন্য সামনে অ্যাডভান্স করলেন অগ্রসর হলেন সেই দুর্গের দুর্গপতি ছিল মোর হাব এহুদি সেনাপতি তার নাম ছিল মোর হাব খুব বয়স্ক খুব ভিড় বিক্রম সুপ্রসিদ্ধ যোদ্ধা অহংকারী একটি হজরত আলী একেবারেই নবীন বয়সের রাতভর যিনি তাহাজ রাতভর যিনি এবাদত জাহাদতে আত্মনিয়োগ করে থাকেন এবং তার জীবনটা ক্ষুধার মধ্যে দিয়ে লালিত করা তার তাঁর চেহারার মধ্যে সেরকম ফল ফ্রুট করেও মোটাতজে হয়েছে সেরকম কোন আকর্ষণ নাই তার চেহারার মধ্যে ইবাদতের চাপ ছাড়া থ্রি কোয়ার্টার ডেম্পিয়ার স্ট্যান্ডার মুসের কোনো বাহাদুর কি ছিল না এ দেখে মরা সাবরীর ভিতরে আরো অহংকার জোশ এসে গিয়েছে সে ফালু মেরে আসতেছে আর বলতেছে মরা সব তোমার মতো এই বালক এই ছেলে আজ মুখে বলা করার জন্য এসেছো সাহস নিয়ে তুমি চিন্তা করেছ এই খাইবারের জমিন খাইবরের বনভূমি আমাকে খুব ভালো করে চেনে এবং জানে শেলা কিভাবে অস্ত্র তুলে নিতে হয় কিভাবে প্রতিপক্ষকে নির্মূল আর ধ্বংস করতে হয় এরকম অতীতের রেকর্ড রয়েছে মরা হবের যথেষ্ট তার কথা প্রত্যেকটি শব্দের মধ্যে অহংকার প্রত্যেকটি শব্দের মধ্যে কিন্তু হজরত আলীচ সাহাবাদের জমাতে মধ্যে একজন বিনয়ী এবং নম্র হিসেবে প্রসিদ্ধ হজুর সাল্লু আলাইহামের তালিম যে নম্রের সঙ্গে নম্র ভদ্রের সঙ্গে ভদ্র বিনয়ীর সঙ্গে বিনয়ী থাকবে অহংকারের সামনা থেকে নিজকে হ্যার কিচ্ছ করি বিনয় হইয়া যাও তাহলে তার ঘাড় আরো মোটা হইয়া যাবে সে আরো অহংকার আরম্ভ করবে এই জন্য অহংকারের মোকাবেলায় কখনো বিনয় হইবে না কখনো নম্র হওয়ার চেষ্টা করবে না ধরো হজদুর বলেছেন তকব্বর মাল মো তাকব্দরে তালাস হন হাদিদ লোহা দিয়া যদি নাকি ঠিকানা না হয় লোহাকে চেষ্টা করা যায় না নরম যদি নাকি তুমি মোমবত্তি হইয়া লোহার উপরে আঘাত করো তাহলে লোহাকে চেষ্টা হবে তাহলে যে অহংকারের সে তোমার মোকাবেলা এসেছে তুমি বিনয়ী হলে কথাবার্তা বললে তার অহংকার কখনো কি হবে না সোজা হবে না আলী রাজি তালিম মোতাবেক তার সে ন্যাচারাল নম্র এবং বিনয়ী অভ্যাস পরিহার করে তিনি বাধ্য হলেন সে অহংকারের মোকাবেলায় অহংকারের সে জবাব দিতে সম্মতনী উমে হয় সম্মতনী উমে হয় ও মরা হাত তুমি আমাকে কি জানো আমি যেদিন জন্ম লাভ করেছি সেই দিন আমার আম্মা আমাকে আদর করে কোলে নিয়ে আমার নাম রেখেছিলেন হায়দার কলে নিয়ে নাম রেখেছিলেন হায়দার হায়দুর অর্থ কি সিংহ আরবিতে ওসামা অর্থ সিংহ হায়দুর অর্থ সিংহ আসাদ অর্থ সিংহ বলে যে আমার আম্মা আমাকে কোলে তুলে নিয়ে নাম রেখেছেন এবং আমাকে হজরতের ফাতেমা বিনচো আসাদমা বিনচো আসাদহা বাল্য যুগ মনে খুজুরের সবচেয়ে বেশি খিদমত যিনি করেছেন যেহেতু হুজুর চাসার ঘরেই তো লালিত পালিত এই চাষি হুজুরের সমস্ত জঙ্গি মহিলার ছেলে জন্নাতি মহিলার ছেলে আর সেই মহিলা কুলে তুলে আমার নাম রেখেছিল হায়দার কালাই বনের পশুগুলিকে যেভাবে সিংহ বধ করে সিংহের সামনে যেরকম পশুগুলি মাথ হয়ে যায় আর সেই পশুগুলি এই সিংহ পুরুষের সামনে আধর নিকৃষ্ট হয়ে যাবে এদের অস্তিত্ব ওকেই থাকুন এবং মুহূর্তের ভিতরে মারা সবের অহংকার সম্পূর্ণ কি হয়ে গেছে ধনিস্বার করে কথা বলতেছিলাম জৈদ হার সব ছিল ওসামা বিনে জয় ও সামা হুজুরাকে সবচেয়ে বেশি মোহ্বত করতে হুজুর সবচেয়ে বেশি মোহব্বত আমরা আল্লাহ পাখের দরবারে দাওয়া করি আল্লাহ শিব বর্তমান যিনি ওসামা বিন সবচেয়ে বেশি মহব্বত তার প্রতি আল্লাহ কি করেন পৌঁছিয়ে দেবেন এবং আপনি তাকে সবচেয়ে বেশি মহব্বত করে আপনি তার হেফাজতের জিম্মদারি আদায় করেন আমরা উন্নত তার জিম্মা জিম্মদারি আদায় করতে পারবো না আমরা সবাই শেষ ওসামা বিন মোহাম্মদকে আপনার হওয়ালা করতেছি মহল আপনিও তাকে কি করেন হেফাজত কর্ম কারণ হজুর আকরম সাল্লাই বলতেছেন গুনাগার উম্মতের সাহায্যকারী হলাম আমি আমরা সবচেয়ে তাফি তাফি উম্মত এই মুহূর্তে মুসলিম জহানের সমস্ত উম্মতকে ধ্বংস করার পরিকল্পনা করেছে। আর সেই উন্ম্মতের রাহ আর মুরব্বী হলেন হজরত ওসামা বিন জায়দ ওসামা বিন মোহাম্মদ আল্লাহ তুমি তোমার কুদরতের মাধ্যমে তার হেফাজত করলাম ওই ওসামাইবনে জায়দকে সবচেয়ে যে সুযোগ করতেন মহাব্বত মহাব্বতের দিয়ে একটি ঘটনা বলার প্রয়োজন আছে না রসুলের প্রিয়ওয়ার মাহবুবদের নাম যখন আমাদের সামনে আসবে তখন তাদের কিছু আলোচনা করা আমাদের ওয়াজিব হয়ে যায় যে ক্রেতার দানের হুজুর যখন মক্কা বিজয়ের তারিখে মক্কা শরীফের দিকে যাইতেছিলেন হুজুর যে ওঠে সবার ছিলেন ওঁঠের নাম ছিল আলু খোঁচা হুজুরের সঙ্গে একমাত্র ওঠের পিঠে আরোহণ করেছিলেন এই হুজুরের পালক ছেলের গড়ের আদরের নাতি কিনা ওসামা যায় ওসামাগনে যায় হুজুর যখন এতেকালের পূর্বে রোমের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে খ্রিস্টান যুদ্ধের মারা দিচ্ছিল তাদের মোকাবেলায় জাহাদ করার জন্য সেনাপতিত্বের দায়িত্ব দিয়েছেন নজুর আকরম সাল্লাইসাল্লাম সেনাপতি হিসাবে যাতে নির্বাচন করেছিলেন তিনি হলেন এই ওসামাগিনে সাহেব ওসামা শব্দটা কিন্তু নতুন নহেটি প্রযোজনা করেছে নাম কি ছিল ওসামাগনে হজরতে আবু বকর সলিফতুল মুসলিমিন चित एन तो जहादे जाते प्रा किचु लोक एखने कित हजूर निर्धारण करवाचन करणे ओसामा के बनाया सामने ना दिली मन भलो भलो है মধ্যে বয়স্কান তার খুব কি অল্প বয়স্ক লোকদের সামনে অভিজ্ঞ লোকদের সামনে তাকে নেতা হিসাবে মনোনয়ন প্রত্যাহার করলি মনে হয় কি হয় এই ধরনের কিছু আলাপ চলতেছিল হাজরতে আবু বক্কর রজি আল্লাহ তালানু বড় অক্ষিপ্ত হয়ে জবাব দিয়েছিলেন এবং তিনি অঙ্গীকার করলেন হুজুর সাল্লাহগুলিকে বাস্তবায়ন করার আমি খালিফা পরিবর্তন করার কোনো ক্ষমতা আমার কি নাই রোমের বিরুদ্ধে দায়িত্ব দান করেছেন এটাকে পরিবর্তন করা আমার পক্ষে কোনো অবস্থাতেই যা হবে না এবং সেটা পরিবর্তন করা কোন ক্ষমতা আমার কি নাই খলিফা হওয়ার পরে আমার এক নম্বর দায়িত্ব হল ওসামার জামায়াতকে কি করা রোমের বিরুদ্ধে জাহাজের জন্য প্রেরণ করা হজরের ইন্তেকালের পূর্বে সর্বশেষ দায়িত্ব দিলেন ওসামার উপরে হাজরতে আবু বকর খলিফা ভাইয়া খলাফতের প্রথম দিনে সেই দায়িত্ব ঠিক রাখলেন বা সেই কি করলেন দায়িত্বশীল বানায় জাহাজের দিকে অগ্রসর করলেন নবুরতের শেষ প্রান্তে খেলাফতের প্রথম দিনে যিনি দায়িত্বভার পেলেন তিনি হলেন কে ওসামা এবং হজরতে আবুল বকর সদ্দিক হজরতে ওসামার কাছে আবেদন করলেন যে হজরতে ওমর আপনার একজন সৈনিক কিন্তু এখন নদীনাতে খেলাফতের এই প্রথম নবীন পরিস্থিতি তিনি পরামর্শদাতা হিসাবে উপদেষ্টা দাতা হিসাবে মোদিনাতে থাকার যথেষ্ট কী আছে প্রয়োজন আছে আপনি যদি অনুমতি দেন তাহলে অমার থাকবে নথবা আপনার সাথে যাহা দেখি যাবে কে আবু বকর কি করতেছেন তার কাছে দরখাস্ত করতেছেন অর্থাৎ অমারকে রাখার জন্য খুব ইতিহাসটা জানেন এবং হজরত আবু বকরের দরখাস্ত অনুমোদন করে হজরতে ওসামা হজরতে অমরকে কি করলেন মদিনাতে রাখা মঞ্জুরি দিলেন তারপরে যখন জমাত জাইতে ছিল হজরতে ওসামা ওঠে সাওয়ার যেহেতু তিনি সেনাপতি হজরতে আবু বকর পায়দল কি করতেছেন মোশায়াত বিদায় সম্মন জানাইতেছেন হজরতে ওসামা এত বেয়াদপ্ত নয় বড় মহাদব বারবার নামতে চেষ্টা করতেছেন যে খালিফাতুল মুসলিম হুজুরের সানি হজরতে আবু বকর পায়দল হাঁটবে আর আমি ওঠের উপরে কি থাকবো সাওয়ার থাকব। হজরতে আবু বকর সদিক কজন দিলেন আর বললেন যে আপনি নামতে পারবেন না আপনাকে হুজুর দায়িত্ব দিয়েছে আপনার সম্মানী আপনি সেনাপতি আপনি ওঠে সাওয়ার হয়েই যাইতে হবে আমি পায়দল আপনাকে বিদায় সম্বোধন করব। এই অবস্থায় রোমের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে জাহাজ করার জন্য রা হয়ে গেলেন কেসামা আর এখন দেড় বছর পরে সেই ইয়াহুদ নাসার মোকাবেলায় জাহাজ করার জন্য কুদরতের তরফ থেকে যিনি মনোনয়ন লাভ করলেন তিনি কে ওসমা এইখানে মোহাম্মদ আর উনি ছিলেন ওসামা আহ জায়দ জায়েদ এভনে মোহাম্মদ জায়েদকে কিন্তু সাহবা ইকরাম জায়দ ইবনে মোহাম্মদ ডাক্ত সে কাহিনী আমি কেন মুহাম্মদ ডাক্ত জায়েদ কোথা থেকে আসলো সে কাহিনী আমি এখন বলব না জায়দ এবিনে মোহাম্মদ জায়েদ এভিনে মোহাম্মদ আর এখানে হলো ওসামা এবে মোহাম্মদ সেখানে হলো ওসামা ইবনে জায়দ ই মোহাম্মদ কি নাম ইবনে জায়দ ই মোহাম্মদ আর এখানে হল ওসামা ইবনে কথাগুলি আলম এই বিন হেফাজত মোহাম্মদকে তমাম দুনিয়ায় জাহাদী ঝা নিয়ে বাতিলের বিরুদ্ধে জিহাদ করার জন্য তিজ্ঞান করব কথা চলতে ছিল। যে চলতেছিলি করেছিল বনিমকজম একটি মেয়ে নামটি ছিল তার ফয়মান এখন তার হাত যাতে কাটা না যায় এই জন্য সুমারিশ করার জন্য হুজুরের খুব মতে সবাই সাব্যস্ত করলো। ওই ওসামাকে একমাত্র ওসামা হুজরের বড় আদরের একমাত্র ওসামা হুজরের সবচেয়ে কি আল্লাহ যেভাবে ওসামাদিনে জাইফকে হুজরের মাহবুব নাপি বানাইয়া দিয়েছে আবার এলাহি শেখ ওসামা দিন মোহাম্মদকে তুমি খাস মোহ্বতের মাধ্যমে কাম দান করো তোমার মাধ্যমে তোমার ভালোবাসার মাধ্যমে তুমি তাকে হেফাজত কর তো ওসামা ওখানে জায়দের কাছে যখন নাকি সুপারিশ করা হল বয়স খুব যেদিন সেনাপতি সেদিনে তো তার সতেরো বছর বয়স তাহলে যে সময় ঘটনা সেই সময় তো পাঁচ সাত বছরের বয়স হয়তো বেশি বয়স হবে না আমি যেহেতু এই ঘটনা আমার নলেজে নাই কত বছর বয়স ছিল এই জন্য আমি পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ বলতে পারি না মোটামুটি একবারে কি চলে ছোট ছিলেন তিনি তত গভীর চিন্তা করেন নাই যেহেতু এই বনিমক করাইশের সম্ভ্রান্ত নেতৃবৃন্দরা তাকে সুপারিশ করার জন্য যখন নাকি আবেদন করেছে তিনি তখন ছুটাইয়া হুজুরের কাছে সুপারিশ করতে গেলেন যে রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ মকজুম গোত্র চাইতে যত টাকা লাগে সব তারা দেবে তবু যাতে এই মেয়েটির হাত কাটা না যায় ঠিক একথা বলার সাথে সাথে হুজুরের চেহারা মোবারক লাল টিলে হয়ে গেছে এবং হুজুরের মাথার দুই পাশের রব ফুলে মোটা হয়ে গেছে আজ শরীফরা আছে খুজুরের ভিতরে যখন ক্রোধার রাগ আসত তখন হুজুরের চেহারার রঙও পরিবর্তন হয়ে যেত খুজুরের কপালের ধারের রঙও কেহিয়ে যেত ফুলে মোটা হয়ে যেত খুজুর তাৎক্ষণিক বলতে আরম্ভ করলেন আকাশপরফি হাত দিমেন হাজুদুল্লাহ কি বলতে চাওসা ওসামা আল্লাপাক যে সেমানা দিয়েছে ইসলামের যে আইন দিয়েছে সে আইনের বিপরীত তুমি কি করতেছ সুপারিশ করতে যেতে চাহুদ নাসারা হালাত এই বৈষম্যের কারণ সঙ্গে সঙ্গে হুজরতে করলেন এলান করালেন পাবলিসিটি করালেন আসলাম সবাই মসজিদ নিতাসে একত্র হয়ে যাও হুজর তাহল ন হুদ না সারা মল আর অভিশপ্ত হয়ে গেছে আইনের দৃষ্টিতে গরিব আর ধনীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে নেতৃবৃন্দ আর সাধারণের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে বলওয়ালাদের ছেলে গেলে চুরির রাজধানী অপকর্ম করলে তার কোনো বিচার টিচার নাই মন্ত্রী মহোদয়দের ছেলেরা যদি অপকর্ম করে তার কোনো বিচার নাই আর সাধারণদের ছেলেরা যদি নাকি করে তাইলে তার ক্ষোভ কি হয় বিচার হয় বিচারপতিরা ব্যাংক বসে তার খুব বিচার করার চেষ্টা কি এর এই জন্য বরবাদার হালাক হয়ে গেছে তোমরা কি চাও নাকি এইভাবে মুসলমান জাতিকে হালাক করার জন্য ইসলাম কো বদনাম করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য ফল লাহে আমি মোহাম্মদ আল্লাহ নবী কথম করে বলতেছি লাউ সরকার এখন এই বাংলাদেশের কিছু কিছু ঘটনাবলির খবর তো আমাদের কাছে আছে এখানে কি হুজুরের তরিকা মতে বিচার বিভাগ পরিচালিত হইতেছে ना विचार विभाग भी यहुद नसर तरिकायचाली कलुद्ध आईन अमान्य मकदमा दायर होते आदालत सुप्रीम कोर्टर बिुद्धे कथा फेले कथाटा जनतार आदालते रेखे घटनार आलोक जो एचार विभाग परिचालित होते সেটা কি মোহাম্মদুর রসউল্লাহর আদর্শ আর তরিকা মোতাবেক না ইয়াহুদিনাসরার তরিকায় চলতেছে আপনারাই বলে দিলেন কারণ বড় আলমের ছেলে চুরি সন্ত্রাসী করলে যে কোনো বিচার হয় না সবে বলে যে তারা বেঁচে যাইতেছে এই ঘটনাগুলি তো রহ আপনারা দেখতেছেন আর গরিবের ছেলে যদি নাকি কিছু করে তখনই তার খুব খুব কি হয় বিচার ঘটনা মনে পড়েছে ই আর মুখের যুদ্ধে মুসলমানদের সৈন্য দল যুদ্ধে এসেছে প্রথম দিন ষাট জন কাফেরদের সৈন্য ছিল মোকাবেলায় ষাট হাজার ষাট হাজারের মোকাবেলায় ষাট জন আপনারা মনে করতেছেন যে উনিশটা দেশের সৈন্য অত্যাধুনিক অস্ট্রেলিয়া মোকাবেলার জন্য এসেছে সেই হিসেবে আফগানদের তো কিছুই নাই এরা কোন সাহসের মোকাবেলার জন্য দাঁড়িয়ে আছে কোন সাহস নিয়ে তারা মোকাবেলার হুঙ্কারও ছাটতেছে কি ভাই ইসলামের অতিজিত পৃষ্ঠ থেকে এরকম অহোম সেত না হোম না আলফা অহোম সেত না হোম না আলফা মা হাজা টাওয়াল্লাও মধ না মা হাজা টাওয়াল্লাও মধ না সেই ইয়ারমুখের ঘটনাটি আপনারা স্মরণ করেন শুধু আফগানের ময়দানের কথা চিন্তা করে বসে না থাকেন একদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ষাট জন ষাট জন আর ওদিকে ছিল সিত্তুনা আলফান সিত্তুনা আলফান খ্রিস্টানদের সৈন্য ছিল সিত্তুনা আলফান ষাট হাজার খ্রিস্টানদের সৈন্য হলো কত আর মুসলমানদের সৈন্য কত সাইট তাহলে দেখা যায় বর্তমান আফগানিস্তানের যুদ্ধের অবস্থাটা হিসাব কিতাব করলে সাইকে আর সাইক হাজারে চলছে তাহলে এটা নতুন কিছু ঘটনা নয় নতুন কিছু ঘটনা ঠিক এই জনের সেনাপতি ছিলেন খওয়ালিদ উবনে বলিস ষাট জনের সেনাপতি ছিলেন খওয়ালিদনে বলি আর ষাট হাজারের সেনাপতি ছিল বাহানে আরমানি ষাট হাজারের সেনাপতি ছিল বাহানে আরমণি তা ষাটের মোকাবেলায় ষাট হাজার পলায়ন করেছে ষাট হাজার কিছু করতে কি পালায় দস্তুর মত খ্রিস্টানদের সেনাপতি পাগল পরা হয়ে গেছে খ্রিস্টানদের সেনাপতি কি হয়ে গেছে পাগল হয়ে গেছে তার নাম ছিল কি বাহানে আরমানি আর বর্তমানে মুসলমানদের সেনাপতি হলেন ওসামা আবেনে জায়দ না ওসামা আবিনে মোহাম্মদ ওসামা এবেনে মোহাম্মদ বিন্লাবেন আর কাঁপড়ার দেমান খ্রিস্টানদের সেনাপতি হিসেবে ভুস এল ভুস ভুষের ফুট না। সেদিন ষাট হাজারের মোকাবেলা ষাট জনের মোকাবেলায় ষাট হাজার পারে না। আর আজ এই নিরস্ত্র নিরীহ এই साधारण गुमुख अफगानिस्तान मोकबल्हार शत शत टन बोमा पड़ते शत शत अस्त्र तुम्हारे प्रयोग कर सत्वे कार्यकर किसी सक्षम होतेमि गोंदा संस्था के दायित्व दिल कि निश्चय मुसलमान काधुनिक अस्त्र रही যে অস্ত্রের মাধ্যমে তারা ষাট হাজারকে পরাজয় করতেছে ষাটজন এটা অনুসন্ধান করে ঠিক যেমনিভাবে আজ ভুষার কনিরা পাগল হয়ে গেছে যে এই লোকগুলির কাছে নিশ্চয়ই কোনো আধুনিক মাসল্লা আছে ওই যে সত্তর কেজি চুরি হয়ে গেছে কি ভাই কেউ চুরি করেছে তারা তো সব আনুমানিক ধারণা ওই মশ ওসামায় কি করছে চুরি করেছে। নিশ্চয়ই তাম নাট্যজোটের শক্তির থেকে আমেরিকান অত্যাধুনিক অস্ত্রের থেকে আরো কোন দামি অস্ত্র ওসামার কাছে থাকতে পারে এটা খেতে চিকাতে আসতেছে না দেখলেন দু হাজার বছর আগে ইসলামিক ঘটনার সঙ্গে হুবহু মিলতেছে এটা আমার কোন বানাওয়ট খবর নয় বাহানে আর মানি গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিল को आधुनिक अस्त्रीम तरह टीके आठ हजार केरस्त करुसंधान अनुसंधानकार अस्त्रशस् दामी को खोजखबर पी जान पुरतन किसी अस्त्रशस् नहीं क्य बृहद शक्ति क्या करते इदन हिसाम तारीिखे तर रिपोर्ट पेश कर गोविंदा संस्थार प्रधान जे सेनपत रिपोर्ट दीते झापाना मुसलमान पेसने जी बॉल आर शक्ति क्षेत्र से अमरा रिपोर्ट नहीं उपस्थित हुई नहीं তাদের সবচেয়ে বড় শক্তি কাজ করতে দেখেছি রহবা নাত্র যখন হয় তখন আল্লাহ আল্লাহের দরবারে কেঁদে কেঁদে তারা দরখাস্ত করতেছে আল্লাহের দরবারে তারা বিনয়ের সহিত বিলাফে আর ক্রন্ধনের রত রয়েছে ফোরসা নাহার তারা শহীদ হওয়ার জন্য পাগল পারা হইয়া আছে আমাদের সৈন্যরা যেরকম নারী মগ দাদার জন্য পাগল হইয়া থাকে তারা শাহাদতের আর দিনে পাগল পারা হয়ে আছে এটাই দেখেছি এক নম্বর শক্তি এবং আইনের আরেকটা নিয়ম নীতি দেখেছি সেখানে আইন আর কানুন দেখেছি বড় নেতৃবৃন্দের ছেলে চুরি আর জনা করলে যে শাস্তি দেওয়া হয় গরিবের ছেলে পেলেও অপরাধ করলে একই ধরনের শাস্তি দেওয়া হয় শাস্তির ব্যাপারে কোনো বৈষম্য সেখানে এই রিপোর্ট পর সাথে সাথে বাহানে আরো বসা অবস্থায় ছিল দাঁড়ায় আগে কি বলে এখন আফগানিস্তানের মোমেন মুজাহিদিনদের কাছে সবচেয়ে বড় অস্ত্র কি রহবা নাই মওলার দরবারে দরখাস্ত কান্না কাটি ছাড়া তাদের কাছে আর কোন দানি অত্যাধুনিক কোনো অস্ত্র আছে আগ্রহের শহীদ শহীদ হওয়ার আকাঙ্ক্ষা ছাড়া দুনিয়াতে নেতৃত্ব আর লিডারও করা সেই আমেরিকার ফিল্ম টাওয়ার দখল করা ওয়াশিংটনের হোয়াইট হাউস দখল করা এরকম কোন আকাঙ্ক্ষা কি তাদের ভিতরে আছে এবং সেই আমিরুল মোমিন মোল্লা অমর দেশে কি ঘটে গেছে লাউ সারাকো ইদেনা দেড় হাজার বছর পরে বরতি আদর্শ বাস্তবায়ন করেছে বড় আর ছোটের বেদাভেদ খতম করেছে আইন দৃষ্টিতে কাজের সবাইকে সমানভাবে দেখতে আছে এই শক্তিটা অবশ্যই আফগানি ইসলামী স্টেটে ইসলামী হুকুমতের কাছে কি কৃষক জিন্নে শূন্য একটা লোক একটা চোখ তার শহীদ হয়ে হারিয়ে গেছে শহীদ হয়ে কারণ দাহর যিনি দায়িত্বশীল হাসান রহমানি একখানা পাও তার একেবারে রান থেকে কৃত্রিম পাঠ অফিস ফকেট রাস্তা স্লিপ আছে মানুষ আসতেছে স্লিপ কলম দেওয়া লিখতেছে সেখানে না কোন বডিগার্ডের সমাবেশ আছে না সেখানে টিপটপ অফিস আছে না কেরানির বহর আছে না ডাইরেক্টর আর ডাইরেক্ট্রিশিয়ান সেখানে রয়েছে বস ফি সম্পূর্ণ সেই অ্যাডমিনিস্ট্রেশনের অফিস শুধু ফকটেই রয়েছে মোল্লা হাসান রহমান ওই সাহবাওয়ালা তেরি কারাদশ কি যা পড়েছি তারই নমুনা দেখা বাহানে আরমানি আট লাখ আট লক্ষ সৈন্যের সেনাপতি দাঁড়াইয়া গেছে ও আমার গোয়েন্দা সংস্থা। তোমরা যেই রিপোর্ট দিতেছ সেই রিপোর্ট যদি বাস্তব হইয়া থাকে যে রাত তো তারা আল্লাফাকের সঙ্গে যোগাযোগে মাতওয়াল থাকে কাঁদতে থাকে দিনে তারা শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তারা অগ্রসর হতে থাকে এবং আইনের দৃষ্টিতে তাদের সেখানে সাম্য রয়েছে তাইলে এদের মোকাবেলা না করে মরে যাওয়া উত্তম এরাই দুনিয়াতে একমাত্র শান্তি কয়েম করবে ও বুঝ ক্ষমতার লিপসা ছাড় ও টনি ক্ষমতার লিপসা ছাড় ও ফুটিন ক্ষমতার লিপসা আজ ঐক্যবদ্ধ হয়েছ দুনিয়াকে শান্তি দেওয়ার জন্য নহে দুনিয়াতে সেই ডিক্টেটারি কায়েম করার জন্য স্বপ্ন দেখতেছ তোমাদেরই অতীতের সেনাপতি বাহানি আরমানি বলতেছে এই রিপোর্ট যদি সত্য হয় ক্ষমতা তাদেরকে ছেড়ে দিয়ে আমরা মাটির নিচে চলে যাওয়া উত্তর একমাত্র তাদের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হতে পারে বিশ্বের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলতে পারে আলহামদুলিল্লাহ ইসলাম হুকুমত ছাড়া আমিরুল মোমিনিন মুল্লা অমার আল মুজাহিদের নেতৃত্ব ছাড়া বিশ্বের মজলুম মানুষ বিশ্বের দুঃখী মানুষ কখনো শান্তি পাইতে পারে না রাজনীতির হাতে করিম সাল্লাই সাল্লাম আইনার বিচারের দৃষ্টিতে সবাই সমান ইয়াহুদ নাসার ধ্বংসের মূল কারণ হল এই বৈষম্য মূল কারণ হলো। এই বৈষম্য আর তাম ওয়ার্ল্ডে এই বৈষম্য সৃষ্টি করে রেখেছে এই কৃত্রিম রাজ কায়েম করে রেখেছে মানবতার উপরে এই জুলো মার অত্যাচার করতে যে কারা ওই আর ইকবাল মুরকুম বলেছে হে ওগর আতে হে করতে হে আসকে সাহার গাইতে হেঁ আসকে সাহার গাই তার দোসরদেরকে বলতেছে ও আমার দোসর ও আমার চালা চমণ্ডরা আমি মুসলমানদের একটি জমাৎকে খুব ভয় করি তবে তাদের সংখ্যা এখন খুব কমে গেছে তারা যদি সোচ্চার হয়ে আগ্রসর হয় তাহলে সমস্ত এগুলি সি নিজাম ধরম মরম হইয়া যাবে সমস্ত এগুলি চিন্তা চেতনার দুনিয়ার থেকে ভুলিশা যাবে তারা কারা কার আসবে সময় উঠিয়া গভীর রাত্রে উঠা যারা মলার দরবারে গুলা করতেছে আর কেনতেছে এই জমাত যদি নাকি সামনে অগ্রসর হতে থাকে তাহলে দুনিয়ার থেকে ইলিশি ধারণা সম্পূর্ণ ধ্যান নির্মূল হইয়া যাবে আলহামদুলিল্লাহ এখন সে কান্নাকাটির প্রয়োজন দেখা দিয়েছে কি দেয় নাই পৃথিবীর সর্বত্র মুসলিম উম্মার পুরুষ মহিলাদের মধ্যে জাগরণ এসে গেছে এবং যারা জাহাজে যাইতে পারে না তারা অন্তত চোখের ভাঙি ঢাইতে আরম্ভ করেছে ও মুসলমান পুরুষ মহিলারা রং তংসা পরিহার করে ইস্তেজার করে যার যত সম্ভব হয় কাঞ্চ আরম্ভ করো তবে দুনিয়ার থেকে ইসলামী আদর্শ কাহিনাবে দুনিয়াতে ধ্যান ধারণা সম্পূর্ণ নচ্ছা এবং ধরিস হয়ে যাবে আল্লাহ তাম দুনিয়া ইসলামী জাহাতকে ইসলামকে তুমি জীবন্ত আর জিন্দা করবে কথা চলতে ছিল চলতেছিল আল্লাপ পরবর্তীগত फिर हाथी समस्त दायित्व फिर आज सीआई अनेक किस नेतृत्व दुनिया के प्रतिष्ठा कर র কম এবং তেজবিও কম নহে কিন্তু তাদের মনে রাখা উচিত তামল্ডে সবচেয়ে গোপন গোয়েন্দা সংস্থা বারি তালার সংস্থা কিরাম কিরামন কাতমোন मौम्पान आल्ला संघता तुम्हरा कार भय तुम्हारा तक अवलम्बन करो यान के शक्तरी अग्रसर हुनियार बिलमान किस पार्बे ना সমস্ত সংস্থা যখন নাকি যখন নাকি পতন ঘটার সময় আসবে কিছু করতে এক বছরের ভিতরে সত্তর বছর পর্যন্ত যারা বিশ্ব মানবতার উপরে অত্যাচার করে তারা কি করেছে চরম কমিউনিজম প্রতিষ্ঠা করেছে মুসলমানদের সে সেন্ট্রাল এশিয়া দেশগুলির উপরে নির্যাতন বিপূরণ করেছে এবং প্রত্যেক দেশে তাদের সেই স্টালিনের মূর্তি দাঁড় করাইছে লেনার কার্লমার্ক্স এর মূর্তি দাঁড় করা হয়েছে আমি নিজের সচককে দেখেছি যে ওই সমস্ত মূর্তিগুলিকে দেখলে এইভাবে হাত জোর করে থাকে এবং সে সমস্ত নেতৃবৃন্দ টেলিভিশনে বক্তৃতা দিতেছে আমি দেখছি সেই মস্কোর এয়ারপোর্টে দেখলাম যে একজন বিশিষ্ট নেতা বক্তৃতা দেওয়ার সময় যাইয়া ওই সভির সামনে এইভাবে হাত জোর করে দাঁড়িয়ে আছে কত ক্রাউড আর এক বছরের ভিতরে সম্পূর্ণ কমিউনিজম উচ্ছেল হয়ে গেছে না ধ্বংস আর নির্মূল হইয়া গেছে না পৃথিবী তাদেরকে রক্ষা করতে সক্ষম হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় সমাজ শক্তি বিশিষ্ট সেই রৌজ শক্তি সে রক্ষা করতে পেরেছে আলহামদুলিল্লাহ বর্মিয়ার মৃত্যুর পরে এখন মেসিমিয়ার মৃত্যুর জন্য হজরতে হজরাইল আলসালাম অপেক্ষমান শুধু সময়ের অপেক্ষা মাত্র আমেরিকার অবমৃত্যু ঘটার সময় একেবারেই নিকটবর্তী কারণ পূর্ণির যেদিন হয়ে যায় পূর্ণিমা যেদিন হয়ে যায় অমাবস্যা সেদিন থেকে শুরু হয়ে যায় না রৌশ শক্তির পরাজয়ের পরে আমেরিকার পুরোপুরি পূর্ণিমা হয়ে গেছে এবং সেদিন থেকে তাদের অমাবস্যা আরম্ভ হয়ে গেছে অমাবস্যা আরম্ভ হয়েছে ঐতিহাসিক সাক্ষী এবং সত্য এবং সে এখন আসন্ন পুরোপুরি অমবিষ্য হয়ে তার অস্তিত্ব দুনিয়ার থেকে কি হয়ে যাবে খণ্ড বিখণ্ড হয়ে বিলীন হয়ে যাবে তার অস্তিত্ব বাকি থাকবে না সে কুদরতি শক্তির মোকাবেলা করতেছে আল্লাহ আল্লাহনি আল্লাহ এইভাবে আমি তার শক্তিকে ধ্বংস করে দাও মসজিদ জামা হোক মসজিদ জামা হোক শারিক জমরা হোক দিয়ার হম ও রহম্লা ফজিল অমরিক বর্তানি না অন্য ফজিল ভুষা অমা খুজিল তনি অজিজ মখতদির আল্লাহ তাদের খুব ধংস করে দো অল্লা তাদের প্লান প্রে তাদেরকে খতম করে দো মগরব কী গোজি আজা হাম মগরবাদ गुरु जी अजा थमथाना जो सत्यार इलाम से रवा हमारा। इसलाम अफ्रिकार सारा मरूपन्थे सहबा इक्रामे जमात अग्रसर होते दुनिया शक्ति दुनिया के से सैक्लून केनेडो के, के बाधा दिया যেদিন তারা ইসলাম থেকে দূরে সরেছে নবীর আদর্শ থেকে দূরে সরেছে নবীর সুন্নত থেকে তারা দূরে সরেছে সেদিন থেকে তারা গোলাম হতে আরম্ভ করেছে সেই দিন থেকে তারা পরাধীন হতে আরম্ভ করেছে আল্লাহ তুমি মুসলিম জাহানকে পরাধীনতার থেকে মুক্তি দান করবেন তারা তাম দুনিয়ার দায়িত্বশীল এদিকে আল্লাপাদ দুনিয়াতে একটি কাউনকে সৃষ্টি করলে সে দুনিয়াতে বসবাস করার জন্য সে কাউ সে জাতির নাম ছিল ছিলনা জাতির নাম ছিল লক্ষ বছর পর্যন্ত দুনিয়াতে তারা কি করেছে নেতৃত্ব দিয়েছে কিন্তু জেলুম অত্যাচার ব্যবিচার নির্বিচারের তারা যখন একেবারেই চরম পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ আল্লাপাকের তরফ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে এই জাতিকে